মানুষ নাকি এটা মনে করে নিয়েছে তাদের শুধু এটুকু বলার কারণেই ছেড়ে দেয়া হবে যে আমরা ইমান এনেছি এবং তাদের কোন রকম পরীক্ষা করা হবে না আমি তো সব লোকদের পরীক্ষা করেছি যারা এদের আগে এভাবেই ইমানের দাবি করেছিল আল্লাহ অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ইমানের দাবিতে সত্যবাদী আবার ইমানের মিথ্যা দাবিদারদেরও তিনি অবশ্যই জেনে নেবেন যারা সব সময় গুনাহের কাজ করে বেড়ায় তারা এটা ধরে নিয়েছে তারা বুদ্ধির প্রতিযোগিতায় আমার থেকে আগে চলে যাবে এটা তাদের একটা মন্দ সিদ্ধান্ত যা আমার সম্পর্কে তারা করতে পারল তোমাদের মধ্যে যে ব্যক্তি এ আশা করে সে আল্লাতাল সামনে হবে তবে সে যেন জেনে রাখে আল্লা তালার নির্ধারিত এই সময়টা অবশ্যই আসবে আল্লাহ আল্লাহতলা সবকিছু শুনেন সবকিছু জানেন যে ব্যক্তি আল্লাহ আল্লাতালার পথে সংগ্রাম সাধনা করে সে তো আসলে তা করে তার নিজের কল্যাণের জন্যই। কেননা আল্লা তালা কুল থেকে প্রয়োজন মুক্ত। যারা ইমান আনে এবং নেক কাজ করে আমি অবশ্যই তাদের সেসব দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তারা যেসব নেক আমল করে আমি তাদের সেসব কর্মের উত্তম ফল দেব আমি মানুষকে তাদের পিতা সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি কিন্তু যদি কখনো তারা তোমাকে আমার সাথে কাউকে শরিক করার জন্য জবরদস্তি করে যেহেতু এ ব্যাপারে তোমার কাছে কোনো রকম দলিল প্রমাণ নেই তাই তুমি তাদের কোনো আনুগত্য করো না কেননা তোমাদের তো আমার কাছেই ফিরে আসতে হবে আর তখন আমি অবশ্যই তোমাদের সব কিছু বলে দেব তোমরা দুনিয়ার জীবনে কে কোথায় কি করতে যারা আল্লাহ এবং যারা মুখে বলে আমরা আল্লাহ ইমান এনেছি কিন্তু যখন তাকে আল্লাহর পথে চলার জন্য কষ্ট দেওয়া হয় তখন তারা মানুষের এই পীড়নকে আল্লাহ তালার আজাবের মতোই মনে করে আবার যখন তোমার মালিকের কোনো সাহায্য আসে তখন তারা মুসলমানদের বলতে থাকে আমরা তো তোমাদের সাথেই ছিলাম এরা মনে করে আল্লাহ তালা সৃষ্টিকূরের মানুষদের অন্তরের গোপন বিষয় সম্পর্কে বুঝি মোটেই অবগত নন আল্লাহ তারা অবশ্যই তাদের ভালো করে জেনে নেবেন যারা ইমান এনেছে আবার তিনি মনাথের দ্বারা ভালো করে জেনে নেবেন কাফেররা ইমানদারদের বলে তোমরা আমাদের পথের অনুসরণ করো আমরা কেমন দিন তোমাদের গুণাসমূহের বোঝা তুলে নেব অথচ তারা সেদিন তাদের নিজেদের গুণাসমূহের সামান্য পরিমাণ বোঝাও এরা আসলেই মিথ্যাবাদী কেয়ামতের দিন এরা অবশ্যই তাদের নিজেদের গুনাহের বোঝা উঠাবে তারপর তাদের বোঝার সাথে থাকবে তোমাদের বোঝাও দুনিয়ার জীবনে যত মিথ্যা কথা তারা উদ্ভাবন করেছে তাদের অবশ্যই সে ব্যাপারে সেদিন প্রশ্ন করা হবে আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম সে ওদের মাঝে অবস্থান করল পঞ্চাশ কম এক হাজার বছর তারা যখন তার কথা শুনল না তখন মহাপ্লাবন এসে তাদের পাকড়াও করল মূলত তারা ছিল বড়ই সালেম এ মহাপ্লাবন থেকে আমি তাকে এবং তার সাথে নৌকার আরোহীদের রক্ষা করেছি আর আমি এ ঘটনাকে সৃষ্টিকুলের মানুষদের জন্যে একটি নিদর্শন বানিয়ে রেখেছি আর যখন ইব্রাহিম তার জাতিকে বলল তোমরা এক আল্লাহ ইবাদত করো এবং তাকেই ভয় করো, এটাই তোমাদের জন্যে ভালো যদি তোমরা বুঝতে পারো তোমরা তো আল্লাহতালাকে বাদ দিয়ে কেবল মূর্তি সমূহের পূজা করো এবং স্বয়ং আল্লাহতালা সম্পর্কে মিথ্যা কথা উদ্ভাবন করো আল্লাহ তালাকে বাদ দিয়ে যেসব মূর্তির তোমরা পূজা করো তারা তোমাদের রকম রিজেকের মালিক নয় অতএব তোমরা একমাত্র আল্লাহতালার কাছেই রিজেক চাও শুধু তাঁরই ইবাদত করো এবং তার নিয়ামতের শকর আদায় করো কেননা তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে আর যদি তোমরা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করো তাহলে জেনে রেখো তোমাদের আগের জাতির লোকেরাও তাদের জমানার নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছে মূলত সুস্পষ্ট রূপে মানুষদের কাছে আল্লাহর কথা পৌঁছে হচ্ছে রসুলের কাজ এ লোকেরা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ তালা প্রথমবার তার সৃষ্টিকে অস্তিত্ব দান করলেন কিভাবে তাকে আবার জীবিত করবেন অবশ্য এ দ্বিতীয়বার সৃষ্টি করার কাজটা আল্লাহ তালার কাছে নিতান্ত সহজ হে নবী তুমি বলো তোমরা আল্লাহর পরিভ্রমণ করো এবং এর সর্বত্র দেখো কিভাবে আল্লাহ তার সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনেন এবং একবার ধ্বংস হয়ে গেলে পুনরবার পয়দা করেন নিঃসন্দেহে আল্লাহতালা সব কিছুর উপর প্রবল ক্ষমতাবান। তিনি যাকে চান তাকে শাস্তি দেন আবার যাকে চান তাকে ক্ষমা করে তার উপর অনুগ্রহ করেন সর্বাবস্থায় তোমাদের তার দিকেই ফিরে যেতে হবে তোমরা জমিনের অতলে যেমন আল্লাহ আল্লাহতলা তার পরিকল্পনায় অক্ষম করে দিতে পারবে না তেমনি পারবে না আসমানের কোনো চূড়ায়ও বস্তুত আল্লাহতলা ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই নেই কোন সাহায্যকারীও যারা আল্লাহ তালার আয়াত সমূহ ও তার সামনে হওয়া অস্বীকার করে মূলত সেসব লোক আমার অনুগ্রহ থেকে নিরাশ হয়ে গেছে আর এরাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্যে রয়েছে মর্মন্তুত শাস্তি অতপর তাদের ইব্রাহিমের জাতির কাছে এছাড়া আর কোনো জবাব থাকল না যে তারা বলতে লাগল একে মেরেই কিংবা তাকে আগুনে পুড়িয়ে দাও অতঃপর তারা যখন তাকে আগুনে নিক্ষেপ করল তখন আল্লাহ আল্লাহতালা তাকে জ্বলন্ত আগুন থেকে উদ্ধার করলেন অবশ্যই মোমেন জাতির জন্যে এ ঘটনার মাঝে আল্লাহ আল্লাহতালার কুদরতের অনেক নিদর্শন মজুদ রয়েছে ইব্রাহিম বলল হে আমার জাতির লোকেরা তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধির খাতিরে আল্লাহ বাদ দিয়ে নিজেদের হাতে করা মূর্তিগুলোকে নিজেদের মাবুত ধরে নিয়েছ কে আমাদের দিন তোমাদের ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে চিনতেও অস্বীকার করবে তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম আর সেদিন কেউই তোমাদের কোন রকম সাহায্য করবে না অতপর লুত তার উপর ইমান ইব্রাহিম বলল আমি এবার আমার মালিকের বলে দেয়া স্থানের দিকে হিজরত করছি অবশ্যই তিনি মহাপরাকমশালী ও বিঘ্ন কুশলী অতঃপর আমি তাকে ছেলে হিসেবে ইসহাক ও নাতি হিসেবে ইয়াকুব দান করলাম তার বংশধারায় আমি নব ও কেতাব নাজিলের ধারা অব্যাহত রাখলাম নবুয়ত দ্বারা আমি দুনিয়াতেও তাকে পুরস্কৃত করলাম আর আখেরাতে সে অবশ্যই আমার নেকদের দলে সামিল হবে আর আমি লুদকে তার লোকদের কাছে পাঠিয়েছিলাম যখন সে তার জাতিকে বলল তোমরা এমন এক অশ্লীল কাজ নিয়ে এসেছ যা ইতিপূর্বে সৃষ্টিকূরের কোন মানুষই করেনি তোমাদের একই হল তোমরা কি তোমাদের কামনা বাসনার জন্যে মহিলাদের বাদ দিয়ে পুরুষদের কাছে হাজির হচ্ছ এবং এ উদ্দেশ্যে আল্লাহতালার নির্ধারিত পথ তোমরা প্রকারান্তরে কেটে দিচ্ছ এবং তোমরা তোমাদের ভরা মজলিসে এই অশ্লীল কাজের লিপ্ত হচ্ছে তাদের লুতের জাতির মানুষের কাছেও এছাড়া আর কিছুই ছিল না যে তারা বলল হাঁ যাও নিয়ে এসো আমাদের উপর আল্লাহর আজাব যদি তুমি তোমার আজাবের ওয়াদায় সত্যবাদী হও কথা শুনে সে আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলল হে আমার মালিক এই ফাসাদি জাতির মোকাবেলায় তুমি আমায় সাহায্য করো অতপর যখন আমার পাঠানো ফেরেশ তারা একটা সুখবর নিয়ে ইব্রাহিমের কাছে এলো তখন তারা বলল আমরা লুতের এ জনপদের অধিবাসীদের ধ্বংস করব কেননা তার অধিবাসীরা বড় সালেম একথা শুনে সে বলল তা কি করে সম্ভব সেখানে তো নবী লুতও রয়েছে তারা বলল আমরা ভালো করে জানি সেখানে কে কে আছে আমরা লুত এবং তার পরিবারের লোকজনদের অবশ্যই রক্ষা করব তবে তার স্ত্রী কে নয় সে আজাবে পড়ে থাকা লোকদের দলে সামিল হবে তারপর যখন সত্যিই আমার পাঠানো ফেরেস্তারা লুতের কাছে এল তখন তাদের এই আশাটায় লুত খুবই বিষণ্ন মানা হল এদের সম্মান রক্ষা করতে পারবে না কারণে তার মন ভেঙে গেল ওরা এটা দেখে বলল হে লুত তুমি ভয় পেও না তুমি দুশ্চিন্তাগ্রস্তও হয়েও না আমরা তুমি এবং তোমার পরিবার পরিজনদের রক্ষা করব তবে তোমার স্ত্রীকে নয় সে তো আজাবে পড়ে থাকা ব্যক্তিদেরই একজন আমরা অচিরে এ জনপদের বাকি অধিবাসীদের উপর আসমান থেকে এক ভীতিকর আজাব নাজিল করব কেননা এরা ছিল ভীষণ গুণাগার জাতি একদিন সত্যি সত্যিই আমি জনপদকে উল্টে দিয়েছি এবং তখন থেকে আমি এটিকে জ্ঞানবান সম্প্রদায়ের জন্যে একটি সুস্পষ্ট নিদর্শন করে রেখে দিয়েছি আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই সয়াবকে পাঠিয়েছি তখন সে তাদের বলল হে আমার জাতি তোমরা এক আল্লাহ তালার ইবাদত কর এবং পরকাল দিবসের পুরস্কারের আশা করো না কিন্তু তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল অতপর প্রচন্ড ভূমিকম্প তাদের পাকড়াও করল ফলে তারা নিজ নিজ পড়ে উপল আদ এবং সামুদকেও আমি ধ্বংস করেছিলাম তাদের ধ্বংসপ্রাপ্ত বসতি থেকেই তো তোমাদের কাছে আজাবের সত্যতা প্রমাণিত হয়ে গেছে শয়তান তাদের কাজ তাদের সামনে শোভন করে রেখেছিল এবং এ কৌশলে সে তাদের সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল অথচ তারা তাদের অন্য সব ব্যাপারে ছিল দারুণ বিচক্ষণ কারুণ ফেরাউন এবং হামানকেও আমি ধ্বংস করেছি মুসা তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল কিন্তু তারা তাকে মানার বদলে জমিনে বড় বেশি অহংকার করেছিল অথচ তারা কোন অবস্থায় আমার আজাব থেকে পালিয়ে আগে চলে যেতে পারল না অতঃপর এদের সবাইকেই আমি তাদের নিজ নিজ গুনড়াও করেছি এদের কার কারো প্রচন্ড ঝড় পাঠিয়েছি কাউকে মহাগর্জন এসে আঘাত এনেছে কাউকে আমি নিচে গেঁড়ে দিয়েছি আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি মূলত আল্লাহতালা এমন ছিলেন না যে তিনি এদের ওপর কোনো জুলুম করেছেন জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে যেসব লোক আল্লাহতালার বদলে অন্যকে নিজেদের অভিভাবক হিসেবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। তারা নিজেরাও এক ধরনের ঘর বানায় আর দুনিয়ার দুর্বলতম ঘর হচ্ছে এই মাকড়সার ঘর কত ভালো হতো যদি তারা এই সত্যটুকু বুঝতে পারত এরা আল্লাহ আল্লাহতালার পরিবর্তে যে সবকিছুকে ডাকে আল্লাহ তালা তাদের সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় এ হচ্ছে সেই উদাহরণ যা আমি মানুষদের জন্যেই পেশ করেছি কেবল জ্ঞানী ব্যক্তিরাই তা বুঝতে পারে আল্লাহ আসমান সমূহ যাবে সৃষ্টি করেছেন বস্তুত এতে ইমানদারদের জন্য যে কেতাব তোমার উপর নাজিল করা হয়েছে তুমি তা তেলাওয়াত করো এবং নামাজ প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে পরন্তু अल्हा ताला के हमेशा स्मरण कराओ एक महान क्या तुम्हारा जाला हे मुसलमान रातधारी रकम तर्क विर्क करते मध्य जुलूम कर तुम्हारा इमान एने केतबर जा नाजिलो इमान नाजिल कर আসলে আমাদের মাহুদ ও তোমাদের মাবুদ হচ্ছেন একজন এবং আমরা সবাই তার কাছেই আত্মসমর্পণ করি যেভাবে আমি আগের কেতাব নাজিল করেছি ঠিক সেভাবেই আমি তোমার উপর এই কেতাবও নাজিল করেছি আমি আগে যাদের কেতাব দান করেছিলাম যারা সত্যানুসন্ধিৎসু ছিল তারা এর উপর ইমান এনেছে পরবর্তী লোকদের মাঝেও কিছু ভালো মানুষ আছে যারা এর উপর ইমান এনেছে আসলে অস্বীকারকারীরা ছাড়া কেউই আমার আয়াত অস্বীকার করে না हे तुमी तो कुरान नजर हारे बी पुस्तक पार्ट करूनी। ना तुमी तुमार हाद दिये कोनो किछु लिखे रेखे असत्य पुजारी सन्देह लिप्त अंतर सूस्पष्ट निदर्शन जर आल्ला पक्ष ज्ञान कतिपय जालेम व्यक्ति छाड़ाष्ट आयत गोड़ामी तुम्हारे बोले ए व्यक्त मालिक पक्ष नब प्रमाण नाजिली निदर्शन तो अल्लाह तला तो हम आजाबष्ट सतर्ककारी मात्र हे नी एटाई नये स्वयं तुम्हारे केत नाजिल कर तेलावत अवश्य ईमानदार सम्प्रदायर आल्लाह और नसीहत रे नी तुम আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহ আল্লাহতালাই যথেষ্ট কেননা আসমানসমূহ জমিনে যা আছে তার সবকিছু তিনি জানেন যারা বাতিলের উপর ইমা এবং আল্লাহ তালাকে অস্বীকার করে তারাই হচ্ছে মারাত্মক ক্ষতিগ্রস্ত হেনাবি এরা তোমার কাছে আজাব ত্বরান্বিত করার কথা বলে যদি আল্লাহ তালার কাছে এদের শাস্তি দেওয়ার জন্য একটি দিনক্ষণ সুনির্দিষ্ট না থাকত তাহলে কবেই না তাদের উপর আজাব এসে যেত अवश्य आकस्मिक भाव आजबा तुम्हारा आजब त्वरान करान नाम तो काफिर जे दिन आजब्रास करपर थे तर नीच थे आल्ला तक दुनिया तुम्हारा जाते मजा उपभोग कर बंदारा जारा ईमान एने আমার জমিন অনেক প্রশস্ত সুতরাং তোমরা একমাত্র আমারই বাদাত কর প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে এরপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। যারা আমার উপর ইমান আনবে এবং নেক কাজ করবে আমি তাদের জন্য জান্নাতে সুরম্য কোঠা তৈরি করব যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবহমান থাকবে সেখানে তারা চিরস্থায়ী হবে কত উত্তম পুরস্কার এ নেককার মানুষগুলোর জন্য नेक्कार मानस हमारा जरा धर्य धारण कर मालिकर पर निर्भर कर विचरणशील जीव ए दुनिया जरा क्यों ही रेजेक निजरा का आल्ला तुम्हें नित्य दिन रेजेक सरबराह करेंबकिछ नी तुम्हें तिज्ञेस करो आसमान समूह जमीन क्या पायदा कर सूर्य और चंद्र के क्या क्या रेखे ठुकर खा बल्ला प्रशस्त कर आने कमिए दें अवश्य आल्ला सबकिख अवगत आबी जी तुम्हें जिज्ञेस करो आसमान के पानी बर्षण कर অতঃপর কে জমিন একবার মরে যাওয়ার পর সে পানি দ্বারা তাতে জীবন সঞ্চার করেছে অবশ্যই এরা বলবে আল্লাহ তালাই। তুমি বল যাবতীয় তারিফ একমাত্র আল্লাহ তালার জন্য কিন্তু ওদের অধিকাংশ মানুষই তা অনুধাবন করে না পার্থিব জীবন তো অর্থহীন গতিপয় খেল তামাশা ছাড়া আসলেই আর কিছু নয় আখেরাতে জীবনই হচ্ছে সত্যিকারের জীবন কত ভালো হতো যদি তারা এ বিষয়টা জানত যখন এরা জলজানে আরোহণ করে বিপর্যয়ের সম্মুখীন হয় তখন তারা একান্ত নিষ্ঠার সাথে আল্লাহ আল্লাহতালাকেই ডাকে কিন্তু আল্লাহতালা যখন তাদের মুক্তি দিয়ে স্থলে নামিয়ে নিরাপদ করে দেন তখন সাথে সাথে আল্লাহ আল্লাহতালার সাথেই এরা শরিক করতে শুরু করে যেন আমি তাদের ওপর যা কিছু অনুগ্রহ করেছি তা তারা অস্বীকার করতে পারে এবং এভাবেই এরা কয়েকটা দিন দুনিয়ায় ভোগ বিলাস করে কাটিয়ে দিতে পারে অচিরেই এরা আসল ঘটনা জানতে পারবে এরা কি দেখতে পাচ্ছে না কিভাবে আমি এ মক্কাকে শান্তি ও নিরাপদ আশ্রয়স্থল বানিয়ে রেখেছি অথচ তার চারপাশে মানুষদের প্রতিনিয়ত জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছে এরপরেও কি তারা বাতিলের পরিমাণ আনবে এবং আল্লাহতালার নিয়ামত অস্বীকার করবে তার চেয়েতে বড় জালেম আর কে হতে পারে যে স্বয়ং আল্লাহতালার উপরই মিথ্যা অপবাদ আরোপ করে অথবা তার কাছে যখন সত্য এসে যায় তখন তাকেই অস্বীকার করে হেনাবি এমন ধরনের অস্বীকারীদের জন্য জাহান্নামীকে একমাত্র আশ্রয়স্থল হওয়া উচিত নয় অপরদিকে যারা আমারই পথে যেহাদ করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব আল্লাহ আল্লাহতালা নেক্কার বান্দাদের সাথে রয়েছেন